আবু হুরাই রিয়ালন হতে বর্ণিত যে নাবি সাল্লাহাম এক ব্যক্তিকে দেখতে পেলেন যে সে একটি কুরবানির উঠ হাঁকিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম তাকে বললেন এর উপর সাওয়ার হও লোকটি বলল হ্যাঁ আল্লাহ রসুল এটি তো কুরবানির উঠ তিনি দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার বললেন এর উপর সাওয়ার হও দুর্ভোগ তোমার জন্য